সমস্ত প্রশংসা সমস্ত তার তালা জিয়া আল্লাহ সুবহান আমরা এই শিয়ামত অবস্থায় আসরের সালাতের পরে এ ধরনের একটি দিনী মজলিশ আওয়ার এবং বার্তা ফিরদান করছেন শ্রীমণি বেদম্বারি সত্যি আজাহরি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম মানবতার মুক্তি দুঃসর্গশেষ নবী নবী সাল্লামের রহমত বর্ষিত তবে তাবে মুস্তাহিদিন চৌকি আমদ পর্যন্ত জানা দিনে হকের উপর সমানিত বসে আমরা রমজানোর মাসর প্রায় বিশ দিন অতিবাহিত হইলেইসি বা অল্প কিছুদিন কিছু সময়ের মধ্যে আমরা রোজা রমজান রমজান আমরা শেষ দশ দিন কী তামল করতাম এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা সাহা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব ইনশাল্লাহ তাল্লাহ আমরা সিয়াম আগেও পালন করছি এবছরও ফালন করছি ইনশাল্লাহ যদি আপনারা তফিক রাখেন তাহলে আমরা সামনেও আপনার পালন করব ইনশাআল্লাহ সিয়াম বা রমজানের কিছু বিষয় হল আছে এই বিষয়গুলা আপনার জ্ঞান অর্জন করা দরকার কারণ যে কোনো কাজ করবার আগে জ্ঞানী লোকীয় খুব ইম্পর্ট্যান্ট বিষয় আপনি গাড়ি সাদানি জানেন না গাড়ি সাবি দি লেগে সিলেট অন একটা নায়ফুল মসজিদের সামনে একটা হোটেল আছে হোটেলের সামনে একটা গাড়ি আনিয়ে রাখছে বেটায় পার্কিং তো গাড়ি একটু হরানি লাগে তো অন্য যে কাজ করে উয়েটার ভয় পরিষ্কার করে আসনি ফাসনি হোনে হেয়ের কাউন্টার থেকে চাবি লাই স্কাট দিয়ে সেই সে গাড়ি ওখানটাই হরাই জায়গা থাকে গিয়া সামনে গিয়া মারছে কাহ এখানটায় দুস কারণ হে জানা যখন এক্সিডেন্ট হয়ে গেল প্রত্যেকটা কাজ আমরা মোবাইল চালাইব লাগে মোবাইল চালানি হে একদিন একটা মসজিদও একজন মোবাইল লিচু জুম্মান নামাজও ক্ষুদা ছিলের মোবাইল বাজে মানুষ এখন আপনার মোবাইল বন্ধ করকটা এখন বেটায় মাথে না কিছু তখন মানুষ যখন আরো শুরু করছেন বিচারায় মোবাইল বার করলে টিফাই টিফাই এখন তো না কারণ লাগিয়া যে সাথে মোবাইল দিয়েছেন পর থেকে হয়তো কোন জায়গায় আসেন কোন জায়গা না কিন্তু তারা একটা হেঁকে দিয়েছেন না যে আওয়াজ কিলা বন্ধ করা লাগে এগুলো কিলা বন্ধ করা লাগে মোবাইল দিলেই যে কোনটা টিফা মানলে চালু হয় আর কোনটা টিফা বন্ধ হয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কীতা করি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জানিয়া হরার চেষ্টা করি ঠিক অনুরূপ যে আমরা যখন যে ইবাদত হর যাইব ইবাদত হরবার আগে আল আল্ল ইকাবলিওয়ালা আঙুলি কোন কথা হইবার আগে কোন সাজ করবার আগে জ্ঞান লাগে নলেজ লাগে আল্লাহ সবহান ও তালা ইমান মৌলিক বিষয় ফল না ফরজ ফরজ য়কজনের ফরজ না সবরূপে ফরজ পৃথিবীতে যত মানুষ আছে সবর ফলিয়া ফরজ যারার আখল বুদ্ধি আছে তারা সবর ফ্রেকি বিবেকদার আছে তার বাধ্যতামূলকের ইমান বাট ইমান মৌলিক বিষয় আল্লাহ জানিয়া বুঝিয়ার ইমান যে আমি আল্লাহ সত্যিকার কোনো ইবাদতের যোগ্য সে নাই একটা কিতা বুঝিয়ে আনো বেউসির মাঝে আনিও না দেখা দেখিয়ে আনিও দেখা দেখি আনলে এসে আবার শীর্ঘ জড়িত হইবা ইমান আলবায় জেলা যাইবা না ইমান যদি আপনি না জানিয়ে অজুক হরি অজু কোন সময় বাঙিয়ে দিব আপনি বুঝবেন না অজু বাঙ্গা ওজু লিগে আপনি অজু নামাজ পড়বা খাল তো জানেন না যে কোন জিনিসে বাঙব একটা জ্ঞান হইলো জ্ঞান সবথেকে ইম্পর্টেন্ট বিষয় আমরা করতে গেলে লাগে মাস্টার্স পাশ করিয়া যদি আলি কোন দান দিয়ে হইব জিখার করতে হইব যে জানে তারে হ্যাঁ ইসলামের ব্যাপারে আল্লাহ সুবহানা কৈছেন যে ফার্স্ট আলু আহনা জিক্রি ইনকম তুমলা আলেমন তুমি যদি জানো না তাহলে যারা জ্ঞানের নলেজেবুল আছে আলেম আছে তারা জিগার করো একগ্রহ মানুষকে কয় যে ইসলাম আবার আলেম জানা লাগে না অবশ্যই আলে হাস্তি জানা তুই আল্লাহ সুফানহতালা কেছেন ফার্স্ট আলু আহনা জিক্রি ইনকম তুম্লা আলমন তুমি যদি জানো না তাহলে আলেমদেরকে জিজ্ঞেস করো আর ইসলাম কৈছেন ওলামা ও রাসুতলাম গিয়া আলেম ইমি আলেমগুলা নবীর উত্তরাধিকারী কিন্তু এইখানে আপনার একটু বুঝতে পারবো যে কোন আনে আমার কাছ সব গাঁর সব মানুষে খেত করে ক্ষেত করে সবর সাথে দিয়ে দেখা যদি আপনি বুদ্ধি লোয়া করে আপনার খেত ভালো না সমান খেত করে নিই গাড়ি চালায় ওয়েস্ট্যান্ডের যারা গাড়ি চালায় তারা কিন্তু সমান এক্সপার্ট ড্রাইভার নেই তোমার অনেক দেখেন নষ্ট গেছে তিনজন আই আজ কাল কিতাবা নষ্ট গেছে যার কে আমার আরোজন আইস কিতা নষ্ট ঠিক করি না কারণ সম্পর্কে জানে সবে গাড়ি চালাইলেও সবে এই সম্পর্কে জানা না সবে খেত খুললেও সবাই এই সম্পর্কে জানে না একজনের মর্যাদা আছে আমরা যখন আলেমদেরকে জিজ্ঞেস করবো দেখবো তাই সুন্নাপন্থী আলেম নেই তাই চিতার সিলর শূন্য তরফে ইসলাম মানুষ আর তার সম্পর্কে জ্ঞান আছে কিনা না জ্ঞান আমরা তো হয়তো অনেক সময় বুঝতাম না কিন্তু আমল দিয়ে বোঝা যায় বুঝা যায় কিনা না যে তার আমল দিয়ে বোঝা যায় যে ইন দেখা যায় যে সব সময় নামাজ ঠিকমতো ফোড়া নামাজের মাঝে খুশো খুঁজু আছে দৃষ্টিভাবে নামাজ ফোড়েন তার আমল আখলার দিকে বোঝা যায় ঠিক অনুরূপ পাবে আমাদেরকে এবং দেখতে পো তাই শুননাপন্থী আলেম বেদাত হরেন না তাই আন্দ কিচ্ছা কাহিনী হইন না তাই যা হইন কোরআন আস্তে হইন এ ধরনের আলেম রক্ষিতাগত কাছ থেকে আমরা জানতে হই সব আলেমের কাছ থেকে নাই আল্লাহ সব আমরা বোঝার তৌফিক দান হরকার সম্মানিত উপস্থিতি যেগুণ ইস্তামর সাথে সাংঘর্ষিক বা এইগুল ইস্তামর বিষয় নয় কিন্তু আমরা সমাজ চালু আছে ও বিষয়গুলো আমরা এখানে স্মরণ করিয়া এর মধ্যে একটা জিনিস লই গিয়া যে আমরা সমাজও অনেক মানুষ আছে যে রাতে সাহারি খাইনি এসান খাইয়া বালামতো খাইয়া গুবাই যায় না আর একবারে হয় ফজর নামাজ উঠিয়া ফড়লা আর নাইলে ফজর নামাজও নাই রাত্রো এই সকাল দশটার সময় উঠিয়া ফজর নামাজ আছে কি না নাই না তে রসৎসাল্লাই কোয় যে তুমি দেখ সাহর খাও সাহরি খাও সাহরি আপনার কিন্তু সেহরি হয় না চেহেন মানুলে আর সাহ আনলে কি রাত্রের গভীর রাজ্যটি আছে খানি খাই শাহুর বাড়ি সাহারি খাইলে চলছে না বরকতময় হানি আমরা দেখো তো মানে সিরকর জায়গা থেকে হানি লইয়া হয় সিরকর জায়গা থেকে হানি আনলে হারাব সিরকট জায়গা থেকে হানি আনে আনিয়া হয় কিনা তবরূপ কয় কিনা না তো তবরূপ আনলে কি বরকতময় খাবার চাহ মাজারও মানুষের যারা মান্ন করছে হয় তো খাবা খাওয়া যাইব না গায়রলার নামে মান্ন করছে এটা খাওয়া দিই তোলা শাহজালাল আল্লাহ রলি আস্তা কিন্তু তান মাজারও যদি সে মান্ন করে তাহলে এটা খাওয়া যাই তোলা কারণ আপনি খাইতা আল্লাহর বাস্তে যদি আল্লাহর বাস্তে নাই দিছে খবর বাস্তে বন্দার বাস্তছে বন্দার বাস্তে ইকু খাওয়া দিয়ে তোলা আল্লাহ রলি আস্তা ইস্তা বর আইছে। কিন্তু তান খবরও রস চলাইছে নামের খবর যদি দান করলায় তো একেও খাওয়া দিয়ে তোলা মানুষের দান করতে বাস্তে খাইতে পারেন বুঝা গেছে ঠিক অনুরূপভাবে রসু চল্লিশালাম কেন বরকতময় খানগিয়া সাহুল রাতে যে গুম টাকি উঠিয়া যে আপনি খানি খাই। হেঁ রোজারা খার দিচ্ছে বরকতময় খানি খালি বরকতময় কিনা রসুদ চল্লিশালাম কিন্তু ইসময় খানি যারা খায় তারা লাগে ফেরস্তা হলে দোয়া করেন সব হার হলে দোয়া করেন অনেক আমল অনেক জায়গা ফেরস্তা হলে মানুষের লগে দোয়া করেন যারা ডাই মসিদর ডাইন খাতার ডাইনে দিয়ে খানা হয় তার ফেরস্তা হলে দোয়া করেন বলছেন না রস নাম কছেন তুমি তোমার অনুপস্থিত কোন মানুষ কোনো আত্মীয় স্বজন পরিচিত হেউ যে উপস্থিত না তার লাগে যদি আপনি দোয়া করেন ফেরেস্তায় লাগে দোয়া করেন সুবহান আমি আপনি কইলা যে আব্দুল সবুর বাইরে আল্লাহ তুমি হায়াতে দই করো মালা আল্লাহা বরকর দান যে আপনার আল্লাহ মালা আল্লাহ বরকর দান করা ফেরস্তা দোয়া ঠিক মনোরপভাবে সাহারি যারা খায় তারা লাগে দোয়াখনের ফেরস্তা হলে তেমন সাহারি আমরা যেন গুরুত্ব সহকারে খাই আর সাহারির মাঝে রসুন চালিয়েছে নামে কইস্বোত্তম সাহারি শ্রেষ্ঠ সাহারিয়েলিয়া খেজুর খাওয়া আমরা সারা জিন্দিগি ইফতারের সময় খেজুর খাই কোন বেশিরভাগ সময় হয়তো আমরা সাহারির সময় খেজুর খাইছি না কিন্তু রসুন চালিয়েছে নামে হয়েছে সাহারির মাঝে শ্রেষ্ঠ খেজুর খাওয়া আনাইলে রসুন চালিয়েছে খেজুর দিয়ে খাইতানাইলে পানি এটলিস্ট যদি আপনি কোনো না সময় পাইছেন না বা রেডি নাই রাস্তা রেডি নাই গিয়ে আপনি ফানে খাইবেন কিন্তু আপনার কালেন না না আর রোজা রাখলে মানে না আপনি বর্কট মানে খানি আর এটা গুরুত্বপূর্ণ আছে না তারপরে আমরা সাহায্য সময় দেখবা তিনটা তাকিয়া বা আড়াইটা তাকিয়া বা দুইটা তাকিয়া তো বা কিছু মসিদ মাইক লাগাইয়া খালি ঢাকাটা কি শুরু করেন এটা রসুস আল্লাহামর সূন্যত নাই রসদ আল্লাহিসামর সুন নাই ইলা মাইক দিয়া বা ডুল দিয়া বা সাইরন দিয়া বা বর্তনে খালা এলাকার মানুষের উটো উটো চাহরি খাও ইলা খাওয়াটা সূন্য আপনার লাগাগড় মানুষ গড়ের মানুষ আপনি গিয়ে ডাকতা পারেন কিন্তু যে হরতাল বাড়িয়ে ডাক ডাক্তা বা মাইক লাগাই ডাক্তা এটা সূন্নত নাই সূন্যত কীতা যদি আপনার ডাক্তার চান তাহলে একটা সুননত আছে রসুল্লাহ ইসলামের যুগ চালু আছেন যে কইসেন রসুল্লাহ ইসলামে কইছেন যে অমুকে আজান দিলে তুমি খাও খানি খাইবাই আৰু অমুকে আজান দিলে বন্ধ করবায় মানে একজনে তাহাজিদ রক্ত আজান দিতা আরজনে ফজর আজান দিতা দুই আজান রসুল্লাহ ইসলামর মসজিদ দেওয়া হইতো আজকেও মদিনাত খবর লইবা যে মদিনাত দুইটা আজান দেওয়া হয় মসজিদে নবমীর মাঝে যারা হজকেন তারা গেলে যদি আহ্বান যাইয়া জানবা যে তাই যদি দেওয়া হয় ওই সময় মদিনার মসজিদের দরজা খুলিয়ে দেওয়া হয় তাহলে আজান দিয়ে ডাক্তার ভাবেন একটা সিস্টেম আছে যেহেতু আমরা দেখো চালু নাই আস্তে আপনি আজান দিলে মানুষের বেড়া লাগিয়ে যাব উঠি মনে হয় গেছে আগে মানুষটা জানাইতেই রসুর সালিছিল আমি জানাই দিয়েছে রসুর সালিছিল আমি একগ্র তৈরি যে তারা জ্ঞান দিতা তারা শিক্ষিত বানাইছেন তারারা কইশন যে আমরা মসিদর লালপাতি জালে তাই আপনি তিনও লাল বাতি নাই নাকি কেউ নাই লাল বাতি রসুলোর আসল না শিক্ষিত বানাইছে কি শিক্ষিত বানাইছেন হয়েছেন যে যদি একামত হয়ে যায় তখন আর কোনো নামাজ নাই ও ফরজ নামাজ সারা এই মাসলা যখন আপনার জানি লেগেবা নামাজ নামাজও খাড়াইছে আলহামদুলিল্লাহ ফুড় নিশ্চয় ফরার ফরে আপনার একবার অল্ল এক অল্ল এক অল্লভ একবার তখন আপনার কে একমত হয়ে গেছে তখন আপনি সারিয়া ইয়া ফরজ নামাজ হাদিস আপনি জানেন যে একামত গেলে নামাজ এই জ্ঞান যদি আপনার লাগবো প্রচুর কারেন্ট আসিল তো লালবাতি আসিল না তো তা আমরা কিন্তু লালবাতি জানাইছি আমার দাদার সময় তো লালবাতি আসিল না লাল্লা বুধার তো অফিক নান করতাম তা আমরা যদি ডাক্তার সাইডে সময় গিয়েছে উৎস নিকা আপনি মোবাইল করেন কিন্তু আপনি যে এলাকার মানুষেরা ডাকিয়া মাইক দিয়া কবিতা পড়লা কিতাকিতি করার ইটা এটা তারপরে আমরা সমাজ দেখব আমি মাইক দিয়া ফইরা সাহরির সময় শেষই গেছে আপনারা সাহেব খাওয়া বন্ধ করো কা রসুলো বইসার আদা বন্ধ করো আর তাই হইরা দুই মিনিট তিন মিনিট আগে হইরা বন্ধ করো অখ করলে বন্ধ হইত সুবে সাদে কইয়া আনলে বন্ধ হইত এর আগ পর্যন্ত আপনি খাইতে পারেন রসদিন আমি এটাও আপনার পারমিশন দিছই আমরা সানি লইসি ফ্লেটর মাঝে লইয়া হলে অর্ধেক খাইছি আজান হয়ে গেছে রসলে কই রা যে বাকিগুলো খাই ল ইসলামতো কঠিন না তো কই যে তোমার প্রয়োজন ফুরার করে ল তুমি ফ্লেটত এক লো কিন্তু প্রয়োজন মনঘরিয়া লইস তো এগুণ সানি অবস্থা যদি আজান হয়ে যায় আধা এক দেখা যে খাইতে আজান গেছে তো খাই ল ইসলামাত না যে লগালগ এখন উগলিয়া দিতে না না যে না ইসলামের কোনো জায়গা ইসলামে কঠোরভাবে হারাম হয়েছেন এটা থেকে বসিয়ে আমাদের বাস্তব সুদ হারাম ঘুষ হারাম গালাগালি হারাম মিথ্যা বলা হারাম এটা থেকে আমাদের বাস্তব কিন্তু যেটা পারমিশন দিই এইটাতে আমরা কঠোরতা হারার কোনো সুযোগ নাই এটা আজান হইলে বন্ধ করতাম সময় হইলে বন্ধ করতাম লগে সম্পর্ক নাই সময়ের লগে যদি সুভেচ্ছাদিকার সময় যায় তাহলে বন্ধ করতাম ঠিক অনুরূপভাবে আমরা সমাজে দেখা যায় যে আমরা আগেও হয়েছি যে নিয়ত সরেন বিভিন্ন জায়গা নিয়ত নয়তো নয় তো আরাই তালা হইয়া নাম অজ নিয়ত ফোড় অজোনিয়ত ফোড়েন আল্লাহিতাম ইসমিল্লাই আল্লাহ ইসলাম আল ইসলাম হাক্কুয় কুফরুল তারপরে আর্ত্যাক দোয়া কুল্লি হইতীয় দোয়া কুল্লিভে কিলা যে দোয়া খরবা আল্লাহ জানে ভিতরে ফানি আর দোয়া কিলা খরবা তারপরে বিভিন্ন অঙ্গ দৈত্যের দোয়া আছে তারপরে দেখা যাইব এই রোজান নিয়ত নিয়ত ফরাইলি ফরস নিয়ত নিয়ত করা ফর আর নিয়ত ফড়াইলিয়া বেদাত নিয়ত ফরাকিটা বেদাত একমাত্র ফজ ছাড়া অন্য কোনো জায়গা নিয়ত মুখী উচ্চারণি ফড়াইলিয়া বেদাত ফজর আছে মুখ দিয়া ফোরছে নিয়া মুখ আর বাকি কোন মুখ দিয়া খরচেন না অন্তর দিয়া খরচেন অন্তর দিয়া খুন অন্তর দিয়া খরতে আর মুখ দিয়া হয় আপনি যে মসিদেও আইসেন এখন আসর তো আইসেন মসিদেও কির নামাজ ফোরাম আশ্রফ আলী তানাবি বেস টি জোর মধ্যে নুরস টি জর লেখা কোন অফ নামাজ ফটবা শত নামাজ ফোটা এটা অন্তর জাগ্রত হওয়াকেই নিহত বলে আর বাংলাদেশে বাংলা ফোর এই লেখরা যে ওলামায় কেন এইভাবে নিহত কে রাখে পছন্দ করেছেন ফজর সুন্নত নিহত ফরজার নীহত জুয়ার আগম নিহত বাদল নিহত নিহত আলোকে ইয়া বায়ানটা নিয়ম ঢুকাইছেন রসলেই বায়ানটা নিহত দিয়ে কেতা করছেন না আরব দেশের মানুষের তারাও নামাজ পড়ে না নামাজ না খালি নামাজ পড়ি বাংলাদেশে কিতাব আরব দেশে আসতে তারা এখানে তারা এখান দেখি আসতে আসতে আরবি আসে ইমাম সাহেব থাকলে গান বাইরাস এখানে গেছে গিয়ে থাকলে মনিয়ার আসে তাহলে বুঝার তফিক নাম রোখা সুবে সাদিকর আগে ফরজ রোজার নিয়ত করা লাগে ডাইলি রোজই তোলা নিয়ত করা ফরজ নফল রোজার লাগে আপনি সখালে উঠিয়া রসাই আমি অনেক সময় আইয়া জিকার কোসেন খানি আছে কোশেন কৃতজ্ঞ খানি নাই তখন আমি রোজা রাখছি তিনগুন সময় রাসীল সখালে উঠিয়া নফল রোজা আর ফরজ রোজা হইলে সুবাস করার আগে আপনার কিনা করতেই নিয়ত করতেই তা আমরা রোজা যখন আইছে শরীর স্বাস্থ্য সুস্থ থাকলে আমরা নিয়ত করছি সারা মাস রোজা যে অসুস্থ এখন কুইসেন যে যতটা ফারি রাখবো বা অলার নিয়ত করছেন আর একজনে কুয়েছেন না বা রোজা মাসে ফারতাম না যে রোজার ফলে যদি সুস্থ মাসিক নিহত হয়েছে আবার রাত্রি আসার নামাজ ধরিয়ে আপনি যখন গুমাইছেন গুমাইতে সময় নিয়ত যে সকালে উঠিয়া গীতা খানম খাইম মনে মনে ওখানে নিয়ত না যে বর রাত্রে উঠিয়া সাহারি খাই রোজা গেছে আর একবার হয়েছে কিন্তু উঠতে না ফজর আজানটি আপনার ঘুম ভাঙছে আপনার নিয়ত আছে কি নাই নিয়ত আছে না নাই আছে আমরা অলরেডি দুইবার খুঁজেছি মাসিক এক নিহত করছি আর গোমাইবার কে এক নিয়ত করছি আর যদি এটা শাকরির সময় খাইলে তখন তো আরও নিয়তই হয়ে গেলো আবার একটু রেউ গেল যে আমি খাই আর শিয়াম পালন করবার লাগে হ্যাঁ আমার ছুটে ফুড়ি আছে তাই চাকরি খাইলে খাই রোজায় রাখতাম না চাকরি খাই যে কিন্তু নিয়ত করছে না যে লোজার রাস্তার নাই খাইলেও খালি হইত নাই নিয়ত লাগবো নিয়ত করা গুরুত্বপূর্ণ কিন্তু নিয়ত ফর লাগতো না মুগ দিয়া খাওয়া লাগতো না আমরা জেলো জোলা নোয়াই তো না সুমাগাদামিন আগামী খাইলে লোজার আব আগামী খাইল আরবি ক্যালন্ডারও বহুত আগে আগামী খাইলে বাদর দিন লেগব এর বাদর দিন আর ইংলিশ ক্যালন্ডারিলে এর বাদর দিন লাগবে আর বাংলা ক্যালেন্ডার খালি বাকি আছে বাংলায় বাংলা শিক্ষিত করলে আছে। এর তাই আমরা কি চালু আছে আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করে কোন আমাদের দেশের মাঝে আছে নিয়ত পড়তে হয় আসলে করেন না আর যে আমি হুজুর আমার আগর হুজুরে দিছেন আমরা চলতে রাজি বদলাইতে না আমরাও জিনিস বদলাই না জিনিস না বাপ দাদা থেকে চলিয়া আর কি বদলাইতে বাপে আমার ফুঞ্জরে একটা ইফতারি ফাটাই আইসেন তো আমি করি কারণ আমি বুঝি যে ইফতারি দেওয়া ঠিক না ইফতারি খোরাইতে নিয়া হ্যাঁ একজনের খানি দেওয়া লাগে দশজনের জনর। হইলে গিয়ে বাড়ির পাঁচজন দেওয়া লাগে পঞ্চাশ জনের আর আপনার গুন ফাইয়া হাইন বেটাগিরি করা বাটিয়া দিয়া বেটিংতে খবর উমর বাঁধ দিয়া আর বেটাইতে নেওয়া জামাইয়া নেওয়া এলাকার পাখি বাটিটা হইয়াও আমার বেআই তো এক ট্রাক ফাটাইছে আর আমরা দোষ সম্পদ দিয়া তাইন বেটাকিরি করার আপনি যদি খাওয়ার চলেছিলেন ইফতার করা আপনি ইফতার করেন না খেজুর দিয়ে আপনি আপনি কিন্তু আপনি আরো জনের কাছ থেকে নাই বৌরে খুঁটা দিয়া বউরে সিগরেট মরিছে অতুল ফাড়ে আত্মহত্যা করছে হরি নন্দে সবে খালি কিতা গো তোমার মা বাপিতা ঠিক নী জানেন নানি চল নাই আর লাগাবালীর বেটিয়া ইয়া কয় কিতা তুমি তাই বিয়া করাই নাই পেয়ে কিছু জানেন জানি হে কোনো সারা শব্দ নাই রোজা গেলগিয়া কিছু নাই নি গো আইয়া খুসাই খুসাই মাত্রা বেটিয়া ইবাদে খানদের সি বেটিয়ে খানদের আর আর কষ্ট দিয়া যায় এই খুব মনে আমি খুব রোজাদার শিয়াম পালন করছি শিয়াম আল্লাহ যে ইমানদার নাই জানি কষ্ট আর জনের লোক খালি ফরজ ইবাদত করে নফল হফল ইতাদতা করে না কিন্তু প্রতিবেশীর লোক খুব মালা সম্পর্ক উত্তম যে প্রতিবেশীর লোক মালা সম্পর্ক রাখে তা আমরা চিন্তা করি যে আমরা মুখ দিয়া কত খামাই করিয়া আল্লাহ ভালো আমরা সম্মানিত উপস্থিতি তারপরে আমরা অনেক সময় দেখা যায় যে রোজা রাখলে খালি সেফ খালি আমরা যখন ফালা রোজা রোজা রাখা শুরু করছিলাম তখন খালি সেফ পালিতাম মনে হলে সেফ দিলোজা নষ্ট হয়ে গেছে কিন্তু সেফ ন্যাচারেল জিনিস রোজা নষ্ট না হ্যাঁ করিয়া বেশি করিয়া করিয়া না হ্যাঁ বা খা সাইলে ফালাইবার গিরে ফালাই দিতা তারপরে গরস্বুমাইছেন ফজর নামাজ নাই ফজরের নামাজ না পড়িয়া সিয়াম পালন করলে সিয়ামকে ফেরা মত হইব সঠিক ভাবে হইব হইতে সালাত ইমান সত্যি গুরুত্বপূর্ণ ইবাদের তিল আদায় করা সালাদ আদায়ের গুরুত্ব দিতে হইব শিয়া মিল গিয়ে তার পরবর্তী পর্যায়ের ইবাদত রক্ষণ এতে আমরা সালাদ গুরুত্ব দিতে হইব ফরজ সালাদ ইভেন কি ফজর ফরজ সালাদটা যেন যথাযথভাবে আদায় করা হয় এই বিষয়টা আমরা গুরুত্ব দিতাম আরেকটা দেশ হইলে আমরা দেশে একটু দেরিতে মানুষ ইফতার করে দেরিতে ইফতার করে কিলা যে ক্যালেন্ডারও লেখা আছে সরকার থেকে যে ক্যালেন্ডার বানাইছে ইসলামিক ফাউন্ডেশনে লেখিয়া দেশে সে সূর্যাস্ত হইব এটার সময় আর ইফতার হইলেও সময় আর রসুলামে কইসন যে সাইম যে রোজা রাখে হে ইফতার করবো সূর্যাস্তের সাথে সাথে ইফতার কোন সময় হর্তা সূর্যাস্তের সাথে সাথে আর আমরা এবার হাটটা মানতামসুল কইসেন সূর্যাস্তের সাথে সাথে আর আমরা হইয়া সতর্কতার লাগে 3 মিনিট তিন মিনিট অপেক্ষা করা যাইব না রসুল কই তাড়াতাড়ি ইফতার করতে হইব দিন তো যদি তাড়াতাড়ি মানে কি তা সময় মতো করা। তাড়াতাড়ি করা মানে আগে করে লাও তাড়াতাড়ি করা মানে সময় মতো কথা নির্ধারিত সময় করা সূর্য ডুবি গেছে আপনি নিশ্চিত হয়েছেন আপনার গড়ি ফারজনের গড়িয়ে টাইম দেখা গেছে ঠিক আছে সূর্য গেছে বা বাংলাদেশ রেডিওতে গিয়ে আজান দিয়েছে তাহলে আপনি কিনা করতা ওই সময় ইফতার করলি লিতা এখন আর আজান কিনা সময় কিনা এখন আর এগুলোর সুযোগ নাই কারণ যেহেতু সময় গেছে আপনার সাথে নিশ্চিত হয়ে গেছেন আপনি এখন ইফতার করে লিতা রসুল চলছেন আমাকে ততদিন পর্যন্ত কল্যাণের মাঝে থাকবো যতই তাড়াতাড়ি ইফতার আমরা অনেক সময় কয় সারাদিন রুজার আসিবার দুই মিনিট গেলে এক মিনিট গেলে কীতে অসুবিধা দুই এক মিনিট গেলে অসুবিধা হইলো কি হাদিস মানলায় না রসুলের কেন সময় গেলে ঘর লইতায় আমরা দেখ অনেক সময় গর গেছে তাইলে এখন ফাঁক গর কটর কটর খর্রা ফাঁক গর হতা হত্রা এ সময় কিনা ইফতার কর্তা ফাইলে ইফতার করতা তারপরে এগুলো অন্য খাম যদি তাকে বাধে গিয়া খাইয়ে দিতে হবে খাইয়ে দিতে হবে তারপরে অন্য কাজ কিন্তু আমরা সময় দেখা যায় যে অলসতা করা হয় কি বলতে আমরা জানি না দেখিয়া আমরা সতর্কতার সাথে ইফতার করতে হবে সময় এগেলে তারা তারা ইফতার থাক তারপরে কিয়ামুল লাইন বা কিয়ামের রমাদান আলহামদুলিল্লাহ আমরা রমাদানও সারাতা দেয় হরিয়ার তাহাজুদ খোক্কা তারাবি খোক্কা বা রাত্রের নামাজ এসব নামাজও ফোরে থেকে ফজল রাখ পর্যন্ত যে নামাজ পড়াও একটা হয় কিয়ামুল লাইন বা কিয়ামের রমাদান বা তারাবি বা তাহাজুদ হ্যাঁ তারাবি এটা সুলসলে হাদিস হাদিসর নাম নাই পরবর্তীতে দেওয়া নাম তবে এটা কোনো অসুবিধা নাই যে নামে ফোড় না এখানে আপনি এই নামাজ গুরুত্বর সহকারে ভীর স্তিরভাবে ইমামর ফিসে ফরক্কা বা এখলা ফরক্কা আপনার যেন রাখারটা অয় আপনি আল চইলায় এক কিন্তু সইয়া গেল গিয়ে না আপনি যে কোনো কাজ করতে চাইলে আপনার সাইজ যে খামটা কোয়ালিটি সম্পূর্ণ হইতো খামটা সঠিকভাবে হইতো ঠিক অনুরূপভাবে আমরা যখন সালাদটা দেখি সালাদটা আমরা চেষ্টা করতাম সঠিকভাবে হইতো আমরা দুই রাখাত ফড়ি ষাট টাকাত ফড়ি ছয় রাখাত আট আরও বেশি গিয়া বিশ টাকা কোনো মসজিদে ফোড়ার পরে গরম গিয়া যদি আরো দুইশোই টাকাত ফোড়ি যত খালি রুকু না গন্তব্য যে এই নামাজটা যেন আমার সঠিকভাবে হয় রসুল সাল্লাহ আলাইসালামে কামা সল্লু কামার এইতমুনি সল্লু সারাতাদা করো ওইভাবে যেভাবে আমারে সালাত দায় করতে দেখা যে রসুল সাল্লাহামে যে না সালাতাদা করেন আমরা ওইভাবে সালাতাদা করতে হইব রসুলের সালাতকিলা দি রিরভাবে কর্তা রসুল্লাহ ইসলামে কৈছেন সব থেকে বড় সুর নামাজ আমার নামাজ আবার শুরু করেননি কইলাদা যে গরসুরও সুর মো রুখসুরও সুর মো বাই সুরও সুর কিন্তু বড় নামাজ সুর নামাজ সুরি কিন্তু এবং সজদা ঠিক না করা হইলে গিয়ে নামাজ সুরি রুখু শেষদা আমরা সঠিক ভাবে দেই রুখু গিয়া শুভানা শুভান্তির ভাবে তিনবার পাঁচ সাতবার ফটকা যত বাড়ি ফরুক্কা আর গিয়া শেষদাত গিয়া খান্ধক আর সুস মানুষ আল্লাহর সব থেকে নিকটবর্তী কোন সময় শেষদাত গেলে। শেষদাত যখন বান্ধা যায় তখন আল্লাহ সব থেকে ক্লোজ আর নিকটবর্তী থাকে তারপরে তো কোনো গিয়া হুজুরে হুজুরে খান্দিরা আর আমি দোয়া করি আর খান দি আর হুজুরে ইনে পিনে খান্ধি আর দোয়া করি আর এখলা দরজা লাগাইয়া কোনো সময় খান্দিছি এই যে নাইলা কদর আর সামনে যে আজকে রাতকে থেকে শুরু হইবো দরজা লাগাইয়া এখলা গিয়া আপনি আল্লাহর হাসাদ খানা ওই লগে মাফিস পাওয়ার সময় আর আল্লাহর কাছ থেকে ফাইবার আগে বন্দার কাছ থেকে বন্দার এলাকার মানুষ যারা লগে আছে তার কাছ থেকে মাফা বহু বাসাইছি সামনে বছর আল্লাহর মাফার আগে তোমাকে খাই আর তো নাকি মাফ করে দিও আর তারপরে দরজা লাগে একলাগি আল্লাহর হাসাত খান্লাহে খান দিতা একলা খান দিতা তোমার বুঝতে খান দিছে আল্লাহ লাগে আমরা অনেক সময় আমরা খান আপনাকে যেহেতু পয়সা দিই না আমরা তখন আমরা খান দিই ফয়সা যখন বেশি হয় দামি পয়সা হয় তখন বেশি করে খান কারণ আপনার মা আমি খানতে ফেলি আপনার মা আমার তো খান কথা না আপনার বাড়ি ধোয়া দিকে আমি খানতে ফেলি ফয়সায় খান্তা দেখো আগে বাড়ি গেলে দুয়া বাড়তি হয় আর পড়ো লোকের বাড়ি গেলে দুয়া ফয়সা দেওয়া তো ফয়সাড দেওয়া বারাটিয়া দোয়া দিয়ে বারাটিয়া খামলা আপনি খেত খরাইতে পারবেন কিন্তু ইবাদত করা পারতাম না দোয়া ওইলি ইবাদত ইবাদত করতে হইবো আপনার ইবাদত আপনি করতে হইবো আপনি আল্লাহ আপনি আল্লাহ আল্লাহুর কদরের একটা দোয়া আছে লাই কদরের একটা দোয়া আছে আমরা জানিনি বয়স ষাট সত্তর হয়ে গেছে আমার বয়স হয়ে গেছে আছেন নাইলা বয়সের মানুষের রোজা ফরজ হয় তাহলে আপনারই ত্রিশ বছর লাইলা কদর খাটাইছেন কিন্তু লাইলা তুল কদর দু আজ পর্যন্ত না বাকি রয়েছে না দিন থেকে বহু তাই জায়গা গিলা মাপ্ত হয় জমিন গিলা মাফত হয় কিলা ফেস লাগানি লাগে কিলা বিশাল লাগে হ্যাঁ কিলা হারে ফেসাইয়া আট লাগে চেয়ারম্যান রে এমপি রে আট হারি লাগে তাহলে জানেন কিন্তু আপনি লাইলাতুল কদর খাইরমিশার হাজার মাসের চেয়ে উত্তম একটা রাই ফাইবা ই রাইট কুকিল করতে হয় ই রাত কিলা করছেন কে রসইলে কিলা হাটাইবার লাগে কইসেন এগুলো এর খবর নাই আয়সা রাধিয়ালা কোসেন আমি যদি লাইলাতুল কদর ফাইলাই যেটা হাজার মাসের চেয়ে উত্তম একটা ই যদি আমি কীতা করতাম তখন সুসেন একটা দোয়াই গেয়ে দিয়েছে একটা ছুট্ট একটা দোয়া আল্লাহ আজকে আপনি তার আমি নামাজ পড়িয়া ইমাম সাহেব ইমাম সাহেব আমরা মুখস্ত করা প্রত্যেকটা নামাজ পড়িয়া খুকা যে আমরা দশ বার জফাইয়া দেখা আপনি দুই তিন দিন দেখা আপনি কত গান জানেন হত কবিতা জানেন গেছে অগত কদিন জফলে দিয়ে মুখস্ত হয়ে যাবে কই আমরা দরাইন না যেন আগে কই আমরা দরাই না যেন দরাইলে আমরা বাগি যাবো কারণ দেশে মানুষ যায় আমার অভিজ্ঞতা হইল গিয়া যে দরাইলে বাগি যায় সব মে আর ইমাম সাহেব কইবে ইমাম সাহেব আমরা দরাই না যেন বাগাই না যেন আমরা আমরা খালি জোফা খকা জোফাই আমরা মুখস্ত করি আর বাড়ি দিকে আপনার বাচ্চারা খক্কা যে লাইলা তুলক মুখস্ত আমরা বাচ্চা নিতে মুখস্ত করলো আমরা মুখস্থ আছে বড় হইয়া করতে হলে কষ্ট হয় এবার চেন্দ্রের মুখস্থ ফরক্ষা ববিরের মুখস্ত ফরক্ষা ওগুলো লেখা লেখা ইমামার হাস থাকিয়া যে কোন ধোয়া ফোর বই আল্লাহাম না আফ বইতে উবাইতে হুততে লুকুর মাঝে শেষদার মাঝে আপনার কদরের সময় এই শেষ দিন আপনি ও দোয়া ফোরতা রাত্রে আল্লা সুবাহ নামে দান ফরক্কা তারপরে আরেকটা জিনিস হইলে গিয়া ও ঈদ আয়োর ঈদ আমল করা লাগে সিয়াম বাদে রুজা ছাড়া আরেকটা আমল করা লাগে কিন্তু গিয়া জাকাতুল ফিতির ফিতরা দেওয়া লাগে আমরা যে সব ফিতরা সরকার থেকে ঘোষণা দিয়েছে সত্তর টেখা বা ষাট টেখা একটা ঘোষণা দিলায় আর দিলায় কিন্তু রসুল স্লাহিসালামে যুগ টেকা আসিল রসুল্লাহ ইসলাম ওর যুগ দেড়হাম আসিল দিনার আছে কিন্তু রসুল্লাহ ইসলামে টেকা দিয়ে একটা দিতা নাইটটা দিতা হইলে গিয়া দিয়া দিতা খাদ্য দ্রব্য দিয়া আমরা দেশের খেজুর আমরা খাইনি সারা বছর আমরা মূল খাদ্য কীটা আমরা দিতে যার গরু ওই দিন চাউল থাকবো দিয়ে দিতে আমরা দেশা পরিমাণ সাহায্য নাই আপনার সামর্থ্য থাকলে আপনি দিতে প্রত্যেকের এক সাহ পরিমাণ এক সাহ পরিমাণ আড়াই কেজি তবে বালাই লগি তিন কেজি দিলাইলে তিন কেজি পরিমাণ চাউল একজনের দিতে টাকা দিয়া ফিতরা দিনে ফিতরা রসুসলিম তরিকায় আদায় হইত নাই খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হইব আল্লাহ সুবানের মূজার তফিক দান হরকা আর সামনে আমরা এরপরে এলি ঈদর নামাজ ঈদর নামাজ হইলি রসুদামে মহিলা ওহিলা সবাই ঈদর নামাজও যাইতাম আমরা এখনও ঈদ ব্যবস্থা করতে পারছি না রসুল্লাহিস্লামে মহিলা হলের ঈদের নামাজও লাইয়া দইতা কি যেসব মহিলা হলোর মাসিক আছে মাসিক যেসব মহিলার তাহলে তার নামাজ আছে নাই তারারও ল মসিদ কিন্তু পিতা কর্তা এই মসিদ না গিত ঈদের মাঠে লইয়া দিতা কিন্তু তারা নামাজ পড়ত না তারা খান্দা দুবাইত যখন খুদবার মাঝে তখন তারা শরীর সব রে লইয়া দিতা উচিত না আমরা আমরা বুঝি যে ফুজা যখন আয় হিন্দুকল সব কয়েকটা সিলেট তো কয়েকটা মন্দির আসে না দশ বারোটা মন্দির আসে বা পঞ্চাশটা মন্দির আছে সব মন্দির থেকে কি গাড়ি এখানে লইয়া তারা রাস্তার আর গাঁতে কেউ গাড়ি লে তারাও টাউনে যায় গিয়া টাউনের মধ্যে সকরদের দিলে মনে হয় এই পূজার সময় মনে হয় যে সিলেট শহর মনে হয় ইন্দুদের শহর যে রাস্তা দেই রাস্তা বন্ধ যে বাই দিয়ে খালি গান ডোল ডিও মনে হয় যে আস্তা সিলেট শহরই লোকিয়া ইন্দুদের শহর সুদ চলেছিলাম কিন ঈদর মাঠে সব লিগা যাও বাচ্চার নিয়ে যাও বৌ লিয়া যাও সবাই ঈদর মটে যাইবা খিলা যাইবা ডি করে তকবির দিয়া দিয়ে দিতে আর ঈদের মাঠে যাইতে এক রাস্তা আইতে আর এক যে সবে বলতো যে আমরা সব মুসলমান হক তারা দেখা হিন্দু হলে আমরা দেখাইতাম না মাঠে তো এইভাবে আল্লাহ সুফানো তাহলে আমরা সুসল্লি ইসলামর তরিকা ঈদর নামাজ পড়ার তোফিক দান্কা ঈদর নামাজের আগে আমরা দেশে বয়ান দিন ঈদের নামাজের আগে কোনো বয়ান নামাজ ইলে ফাইলা ফরত নামাজের ফরে গিয়ে কুতবা জুম্মার নামাজ আগে কুদবা আর ঈদর নামাজও ফরে কুদবা কিন্তু আমরা দেশ আগে এক কুদবা দিন বাংলায় গিয়ে সবাই বয়ান দেওয়া শুরু করছেন থকবির দিতে থাকতাম কোন বয়ান নাই খালি সবাই ফরতামকবার অল্লব একবার অল্লক একবার অল্হ একবার দিতে থাকতাম আর যখন নামাজ এবার নামাজের ফলে ক্ষুদ ক্ষুদবার ফলে আমরা দেখবো আমার সব মিলিয়ে দোয়া করেন ঈদা রস্লি করি তা করছে ও খুধবার ভিতরে দোয়া করছে আর সাহাবাইকার হলে আমিন আমিল হয়েছে মহিলা হলেও আমিল হয়েছে আর যারাও যে মহিলা হল যারা নামাজ নাই তারাও দুই থাকি ভাইয়া হুচ্ছরি হয়ে গেছে এটা এটা রস আল্লাহলামের তালিকা ঈদল কুলাকুলির কোনো সম্পর্ক নাই অনেকদিন ফরে দেখা হয়েছে কুলাকুলি করবার আজকে আমার আপনার লোকে দেখা হয়েছে মুসাফা করুন অনেকদিন পরে দেখা হয়েছে মোয়ানাক্কা কর্ম মোয়ানাক্কা ঈদর নামাজের লোকের সম্পর্ক নাই তবে ঈদর নামাজ মাঠ গেছে অনেকদিন পরে একজন দেখা হয়েছে আপনার কর্তা পারেন আর যদি তাহলে আপনি তারা এই সময় বাধা দেওয়ার দরকার নাই খুশি হয়ে আসে করার লাগে আপনাকে তারে পরবর্তীতে হইন ঈদের সম্পর্ক নাই অনেকদিন পরে দেখা হইলে এটার সোশ্যাল ইসলামের কর্তা আমরা এটা করব ঠিক আছে ইনশাআল্লাহ আজকে অনুম আমরা শেষ করিলাম